শ্রোতা আগেকার মত আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে আরেকটি বিষয় নিয়ে সেই বিষয় হচ্ছে তাকদীর সম্পর্কে আরেকটি সূত্র এই সূত্রে যেটা আমরা বলবো সেটা হচ্ছে একজন মানুষ समस्त कर्मकांडे सेन क्यु करते बा नए यह कारण से आल्ला अनुगत्य करेच्छाई करल्लर बिुद्ध आचरण करेच्छाई कर তাইলে যত স্বেচ্ছায় যত কাজ করে থাকে বান্দা সেটা অবশ্যই তার ইচ্ছাই হয়ে থাকে কখনো এমন হয় না যে তাকে বাধ্য করা হয় এই কারণে করে। এবং অবাধ্য হলে আল্লাহর সেটাও তার ইচ্ছা সে দাঁড়ালেও তার ইচ্ছায় দাঁড়ায় বসলেও তার ইচ্ছায় বসে এবং কোনো নড়াচড়া করলে তার ইচ্ছাই করে এবং কোনো জায়গায় চুপ করে বসে থাকলে তার ইচ্ছাই হয় কেউ তাকে কোনো কিছু করতে বা ছাড়তে বাধ্য করেন না অপরাধ করতে বাধ্য করেন না যদি তিনি বাধ্যই করতেন কারোর বিপরীত করার কোনো যোগ্যতা ছিল না বরং আল্লাহ রেসানু কি করেছেন যে তিনি দুটি পথ দেখিয়ে দিয়েছেন যে কোনটা সঠিক কোনটা অসঠিক এবং তিনি উৎসাহিত করেছেন थेचालुत्साहित करा छाड़ा सब ही से কেউ বলবে না যে আমি সালাতা দায়ী করতে গেছি এটা আমার ইচ্ছাই নয় আমাকে বাধ্য করা হয়েছে এবং কেউ বলবে না যে আমি সালাতা দায়ী করি না আমাকে বাধ্য করা হয়েছে না এটা কেউ বলবে না এটা একবারে পরিষ্কার সত্য কথা। আমরা নিশ্চিতভাবে জানি যে আমরা নিজের ইচ্ছাই করি কিন্তু আমার ইচ্ছা প্রতিফলিত হবে তখনই যখন আল্লাহ সুযোগ করে দেবেন হ্যাঁ অনেক সময় যে অঘটন ঘুটে গলে ঘটে অগঠনগুলো এগুলো কিন্তু নিজের ইচ্ছায় নয় এই কারণে শরিয়েতে এগুলোর মধ্যে বিধানও সহজ করেছে যে কেউিডেন্ট করে যদি কাউকে হত্যা করে ফেলে পথ দেখানের মালিক সেটা বলে দিয়েছেন মানুষ নিজের ইচ্ছায় সবকিছু করে যেটা সুরেন তিন নম্বর আয় আল্লাহ বলেন আলা বলেন আমি এবং চলবে রয়েছে তার সিদ্ধান্ত সুতরাং আমরা যা করে। সেটা আমাদের নিজস্ব সিদ্ধান্ত করে। কখনো আল্লাহ আমাদেরকে কোনো কাজ করতে বাধ্য করেন না সুতরাং কেউ তাকে কথা বলে বেঁচে যাওয়ার কোন সুযোগ কেউ নিতে পারবে না আর মানবিতা এটাই করে থাকে তারা অপরাধ করে গাজা খায় তারপরে এরকম ভাবে বেবিচার ইত্যাদি দিয়ে লিপ্ত হয় হম কিন্তু তারা বলে যে না মতো যারা বলে আমরা সবকিছু করতে বাধ্য তাইলে তাদের নতুন রূপ হচ্ছে এই মারফতপন্থী জাবরি গ্রুপ যারা এই সমস্ত কথা বলে থাকে কিন্তু এটা একবার পরিষ্কার সত্য যে প্রত্যেকে সুতরাং এই থিওরিটা একবারেই হ্যাঁ অবস্তব যেটা প্রত্যেকে আমরা নিজেই বুঝতে পারি আল্লাহ জন আমাদেরকে সঠিকটা বুঝে আমল করা দান করুন